রমাদানিরিজমিন এই অসজিব বাদ। গতকাল আমরা রমাদানে আর গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলাম এবং আমাদের আলোচনার মধ্যে তো আ নিয়ে স্তুরাবা অসাধারণ একটা আয় এসেছিল যেখানে আল্লাহ তার বান্দাকে বলছেন আমার কোন বান্দা যখন তোমাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে আমি কাছেই আছি আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে তাই তাদের উচিত আমার আহ্বানে সাড়া দেওয়া এবং আমার ওপরই ইমান আনা আশা করা যায় তারা সঠিক পথের সন্ধান পাবে সুরাবাকারা আয়াত একশো ছিয়াশি এটা মূলত রমাদানে আমাদেরকে দোয়ার ব্যাপারে যত্নশীল হবার অনুপ্রেরণা আন্তরিক এবং একনিষ্ঠ দোয়া যে কতটা শক্তিশালী এবং সুন্দর হতে পারে সেটা অনেক সময় আমরা অনুভবই করতে পারি না সেই দিনে ওমায় রিয়াল আনহু প্রায়ই বলবেন আমার দোয়া কবুল হচ্ছে কিনা সেটা নিয়ে আমি চিন্তিত নই আমি চিন্তিত দোয়া করার তৌফিক পাব কি না সেটা নিয়ে কিভাবে দোয়া করব সেটা নিয়ে বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে সে মূলত তার চাওয়া পাওয়া দুঃখ কষ্ট আর অভিযোগকে মহান আল্লাহর উপস্থাপন করে এবং স্বয়ং আল্লাহই সেটা তখন দেখভাল করেন আর চেয়ে আল্লাহ দেখালকারী আর কে আছে। আপনি কি খেয়াল করেছেন যে কোরআন শুরু হয়েছে দোয়ার মাধ্যমে এবং শেষও হয়েছে আল্লাহর কাছে দোয়া করার মধ্য দিয়ে এ শুরু হয়েছে আল ফতিহায় আর আল ফাতিহা হলো কোরআনের সবচেয়ে বিস্ময়কর সুন্দর দু আয় সাজানো সুরাসমূহের একটা তুমি আমাদের সরল পথের রাস্তা দেখাও এবং কোরআন শেষ হয়েছে সুরান্নে تو اسلخنا الذي يوسوس في صدور الناس من الجن والناس بلون আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের অধিপতি মানুষের উপাস্যের তার অনিশ্চ থেকে যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে জিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে এভাবে কোরআন শুরু হয়েছে হৃদায়ত চাওয়ার দোয়া দিয়ে এবং শেষ হয়েছে ইবাদতের সময় আপনার এবং আল্লাহর মধ্যে যেসব চোর ডাকাত ঢুকে পড়ে তাদের কাছ থেকে আশ্রয় চাওয়ার মাধ্যমে আর এর মাঝের আয়াতগুলোতে রমাদান নিয়ে যে আয়াতটা রয়েছে সেটা হলো। আমার কোন বান্দা যখন তোমাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে আমি কাছে আছি আমি আহ্বানকারী ডাক সাড়া দেই যখন সে আমাকে ডাকে তাই তাদের উচিত আমার দেওয়া এবং আমার উপর ইমান তারা সঠিক পথে বাকারা আয়াত আল আল্লাউজাই রহিমুল্লাহ বলেছেন একবার লোকজন বৃষ্টির জন্য সারাতুল ইস্তিসা আদায় করতে সমবেত হল এবং বিলাল সায় সেখানে একটি বক্তব্য পেশ করলেন সাথ উঠে দাঁড়ালেন আল্লার প্রশংসা এবং মহিমা ঘোষণা করলেন এবং এরপর লোকদের সম্বোধন করে জিজ্ঞেস করলেন যারা এখানে জড় হয়েছ তোমরা কি তোমাদের গুরাহের কথা স্বীকার করছ সবাই জবাব দিল হ্যাঁ তিনি বললেন হে আল্লাহ আপনি সাক্ষী তারা যা বলেছে আল্লাহ বলেন সদলোকের প্রতি কোন প্রকার অভিযোগ নেই স্ত্রা বা আয়াত একানব্বই আমরা আমাদের অপরাধ স্বীকার করছি হে আল্লাহ আপনার ক্ষমা কি তবে তাদের ছাড়া অন্য কারো জন্য হবে যারা তাদের ভুল স্বীকার করে আমাদের ক্ষমা করুন এবং আমাদের উপর রহম করুন আমাদের ক্ষমা করুন আমাদের উপর রহম করুন আমাদের ক্ষমা করুন এবং আমাদের উপর রহম করুন তিনি তার হাত তুললেন আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন এবং বৃষ্টি না নামা পর্যন্ত তিনি হাত নামালেন না যিনি অবিরাম বর্ষণ সহ আল্লাহর দরজাগুলো খুলে দিতে পারেন তিনি আপনাকে আপনার পছন্দ মতো জীবনসঙ্গীও দিতে পারেন যদি আপনি তার কাছে দোয়া করেন কারণ আল্লাহ বলেছেন যখনই ডাকা হয় তিনি আপনাকে আপনার পছন্দ মতো জীবনসঙ্গিনী দিতে পারেন যদি আপনি তো করেন তিনি আপনার জীবনের হারানো শান্তি ফিরিয়ে আনতে পারেন যদি আপনি দোয়া করেন আপনার দাম্পত্য জীবনের শান্তি হারিয়ে গেছে এখনই আল্লাহর দিকে ফিরে আসুন আপনার স্বামীর মনের উপর যতটা তার নিজের ক্ষমতা মহানাল্লার ক্ষমতা কি তার মনের উপর তার থেকে বেশি নয় আপনার স্ত্রীর মনের উপর আপনার স্ত্রীর মহানাল্লার নিয়ন্ত্রণ কি বেশি নয় জেনে রাখো আল্লাহ মানুষ ও তার হৃদয়ের মাঝে অন্তর আয় হয়ে যান সুরা আনফাল আয়াত চব্বিশ আল্লাহর কাছে প্রার্থনাকারী ব্যক্তিটি যে কেউ হতে পারে এমনটা বলবেন না যে আমি তো অনেক গুন করে ফেলেছি আল্লাহ কি আমার দোয়া কবুল করবেন হ্যাঁ আপনাকে আপনার গুনাহ থেকে সরে আসতে হবে সাথে সাথে দোয়াও করতে হবে আতা আস্তুলামি থেকে বর্ণিত একবার অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিল না একদিন আমাদের নেতার আদেশ মতো আমরা সবাই সালাতুল ইস্তিস কাদায় করতে গেলাম যাওয়ার পথে সরুগুলিতে দাঁড়িয়ে থাকা একজন লোকের সাথে আমাদের দেখা হল লোকটি আটাকে চিনতে পারলেন এবং জিজ্ঞেস করলেন এটাই কি কিয়ামতের দিন এটাই কি সেই দিন সে কি জানে না যে কবরের ভেতর যা কিছু আছে তা উথিত হবে আদিয়াত আয়াত নয় মূলত তিনি সেদিন লোকজনের বিশাল সমাবেশ দেখতে পেয়েছিলেন যিনি তা আগে কখনো দেখতে পাননি আতা বললেন না আমরা বৃষ্টির জন্য আল্লাহর কাছে করতে যাচ্ছি। লোকটি জিজ্ঞেস করল দুনিয়ার মাঝে ডুবে থাকা হৃদয় নিয়ে নাকি হৃদয় নিয়ে আতা বললেন নিয়ে। আল্লাহে কারো পৌঁছানোর আগেই লোকটি আল্লাহর কাছে হাত তুললেন তারপর দো আ করলেন আতা বললেন এরপর আমাদের কারো গন্তব্যে পৌঁছার আগেই বিদ্যুৎ চমকাতে শুরু করলো এবং বৃষ্টি পড়তে আরম্ভ করলো আতাকে লোকটি যে প্রশ্ন করেছিলেন সেটা শুনে হয়তো আপনি বলতে পারেন যে লোকটার মাথা খারাপ কিন্তু না আল্লাহর কাছে ব্যাপারটা এরকম নয় সুতরাং আপনার হৃদয়ে যা আছে বলে ফেল এই মাসে মনের ভিতর কোনো জড়তা পুষে রাখবেন না এক লোক সায়িবিন আবি ওয়াক্কাস রাদ আল্লাহ আনহুকে জোজোর বলেছিল সে বলেছিল তিনি এমন এক কাপুরুষ যে জিহাদে অংশগ্রহণ করে না অর্থাৎ তিনি লোকজনকে জিহাদে পাঠাতেন কিন্তু নিজে যেতেন না এবং তৃতীয় অভিযোগটা ছিল তিনি মানুষের মাঝে ন্যায় বিচার করেন না যদিও সাদিবিন আবিওয়াকাস একজন অত্যন্ত বড় মাপের সাহাবি ছিলেন তবুও ওমর রাজিউল্ল আনহু অভিযোগটিকে আমলে নিলেন এবং সেটা তদন্ত করলেন সা বলেছিলেন হে আল্লাহ যে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে সে যদি মৃত্যুক হয় আর সেটা যদি লোক দেখানোর জন্য করে থাকে তবে তুমি তাকে দীর্ঘ দরিদ্রতার একটা জীবন দাও এবং তাকে তুমি ফিতনার মুখে ঠেলে দাও এই হাদিস্তি সনদের একজন রবি আব্দুল মালিক ই বিন উমায়ের বলেছেন এরপর আমি যখন বৃদ্ধাবস্থায় লোকটিকে দেখেছি তাকে অলি মহিলাদের উত্ত্যক্ত করতে এবং তাদের সাথে হারামে লিপ্ত থাকতে দেখেছি যখন আমি তাকে তার এই অবস্থার কারণ সম্পর্কে জিজ্ঞেস করলাম সে উত্তর দিয়েছিল আমি একজন পথভ্রষ্ট বৃদ্ধ সাঈদি বিন আবি ওয়াক্কাস রিয়াল দোয়ার কারণে আজ আমার এই অবস্থা একবার বাগদাদের জনসাধারণ খলিফা আল মুক্তাসিমের কাছে গিয়েছিল অভিযোগ নিয়ে মুক্তাসিমের সেনাবাহিনীতে সে তুর্কি সৈন্যদেরও অন্তর্ভুক্ত করেছিল এবং তুর্কি সৈন্যরা পুরো বাগদাদে ছড়িয়ে পড়েছিল তারা ছিল অনেক কঠোর প্রকৃতির এবং সাধারণ লোকজনকে প্রচুর নির্যাতন করত বাগদাদের লোকজন তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল মুক্তিমের কাছে একজন প্রতিনিধি পাঠাল এই প্রতিনিধি ছিলেন একজন আলিম ইমাম এবং শায়েখ যখন তিনি আল মোকতাসিমের কাছে গিয়ে বললেন আপনার সৈন্যদের দমন করুন নয়তো আমরা আপনার বিরুদ্ধে যুদ্ধ করব। মুক্তিম সম্ভবত হেসেছিল এবং বলেছিল তুমি আমার বিরুদ্ধে লড়তে চাও অথচ আমার কাছে আশি হাজার সশস্ত্র সে বলেছিল হ্যাঁ আমরা আপনার বিরুদ্ধে রাত্রিবেলার তীর দিয়ে লড়ব সালাতুল তাহাজুদকে এখানে রাত্রিবেলার তীর বোঝানো হয়েছে যদিও আল মুক্তিম একজন অত্যাচারী শাসক ছিল তবুও সে বলেছিল আমি এই ভয়ঙ্কর তীরের মুখোমুখি হতে পারব না সে বার্তার থেকে সামারা চলে গেল মুক্তাসিম ছিল ওইসব জালিমদের মধ্যে অন্যতম যারা আহমাদ করেছিল কিন্তু এত ক্ষমতা আর শক্তিশালী সেনাবাহিনী থাকা সত্ত্বেও মুক্তা যখন তাকে আল্লাহ শাস্তির ভয় দেখিয়েছে তার কাছে এমন কোন প্রতিরোধ ব্যবস্থা নেই যা এই রাত্রিবেলা তীরের পথ রোধ করতে পারবে একজন শক্তিশালী জালিমবাদশাহ বুঝলো আল্লাহর নিকট তার বান্দার দু কত শক্তিশালী ধারালো একটা অস্ত্র এই তীর অত্যাচার নির্যাতনের কত শত মেঘ আকাশ থেকে সরিয়ে দিয়েছিল কত অত্যাচারীকে ধ্বংস করেছিল এবং কত স্বেচ্ছাচারী শাসককে প্রতিহত করেছিল এই মাস হলো আপনার সেই তীরে সান দেয়ার মাস এমন এক তীর যা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না হাজ কর্তৃক সাঈদ এবেন আল মুসাইদকে হত্যার খবর যখন হাসান আল বাস রহেমাহুল্লার কাছে পৌঁছল তিনি দু হাত তুললেন এবং হাজ্জাজকে বদয়া করলেন এই দোয়ার ফল ছিল যে পরের দিনটি দেখার জন্য বেঁচে ছিলাম বলেছেন মুসলুমের দোয়া দোয়াকে ভয় করো যদিও সে কাফির হয় কারণ তার দোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না আর এটা হলো একজন কাফিরের ক্ষেত্রে তাহলে কল্পনা করুন তো এমন একজন তাওহিদে বিশ্বাসীর কথা যার কপাল আল্লাহর উদ্দেশ্যে নত হয় তার ফল কেমন হতে পারে আব্বাসী শাসন আমলে ইবনে আগলাব নামে আফ্রিকায় একজন নেতা ছিল সে ছিল স্বৈরচারী শাসক এবং অহংকারী এবং খুব মন্দ স্বভাবের তখনকার সময়ে আফ্রিকার সবচেয়ে বড় আলিম ছিলেন হাফস ইবেন হমাইব তিনি ইবনে আগলাদের কাছে গেলেন এবং বললেন আল্লাহকে ভয় করো। তোমার সৌন্দর্য এবং শক্তির উপর একটু দয়া করো। সেটা তার শারীরিক শক্তি এবং ভালো চেহারার জন্য পরিচিত ছিল অতিরিক্ত কর বন্ধ করো এবং কোরআন অনুযায়ী দেশ চালাও। এতে সে আরো বেশি দাম্বিক হয়ে উঠল এবং কর আগে চেয়ে বাড়িয়ে দিল হাফস বিন হুমায় লোকের কাছে ফিরে আসেন এবং তাদের বললেন আমি তার ব্যাপারে হতাশ কিন্তু আমি আল্লাহর রহমতের ব্যাপারে হতাশ নই আজকে ঈশার পর থেকে ফজর পর্যন্ত আমরা সবাই দোয়া করব আজকে ঈশা থেকে ফজর পর্যন্ত নিজেদের জিহ্বার জড়তা দূর করে ফেল মানুষজন মসজিদে এবং তাদের নিজেদের বাড়িতে জড়ো হল সকলে অজু করে সেদিন ঈশা থেকে ফজর পর্যন্ত তো আঁকা করল হে আল্লাহ তুমি তার অত্যাচার বন্ধ করে দাও এবং তুমি তাকে ধ্বংস করে দাও হঠাৎ ইবনে আগলাবের কানের নিচে টিউমার বা দাগের মতো হয়ে গেল এবং সে পরের পাঁচ দিনের মধ্যেই মারা গেল এই পাঁচ দিনে তার রং পরিবর্তন হয়ে গিয়েছিল সে কালো ছিল কিন্তু ধীরে ধীরে পচা গলা সাদা রং ধারণ করল সে বেশ সুদর্শন এবং শক্তিশালী ছিল কিন্তু আল্লাহ তার মৃত্যুর আগেই তার থেকে সব কেড়ে নিলেন যখন তালুত এবং জালুতের দুই বাহিনী পরস্পর সংঘর্ষের মুখোমুখি হল তারা কার দিকে ফিরেছিল হে আমাদের রব তুমি আমাদের ধৈর্য করা তৌফিক দান করো দুমদের মোকাবেলায় আমাদের কদমগুলো দৃঢ় রাখো এবং আখিরদের মোকাবেলায় তুমি আমাদের সাহায্য করো সুরাব বাকারা আয় তার ফলাফল কি ছিল তাই তারা আল্লাহর ইচ্ছায় তাদের পর্যদস্ত করে দিল আয়াত ইন্তেন এবং মুসলিম বিশ্ব তার মৃত্যুর পর বিভক্ত হয়ে গিয়েছিল তার সন্তানেরা কিছু অংশ নিল এবং তার ভাইয়েরা কিছু অংশ নিল সবাই নেতা হতে চাইছিল মিশনের অংশ গিয়েছিল সালাহ উদ্দিনের ছেলে আল আজিজ ইবেন উসমানের কাছে তার বন্ধুদের মধ্যে কেউ কেউ ছিল জাহমিয়া যারা আল্লাহর নাম ও গুণাবলী অস্বীকার করত এবং তার দৃঢ় বিশ্বাসের ক্ষেত্র ছিল পথভ্রষ্ট ফির তারা তাকে একদল হকপন্থী হামবালি আলিমদের বিরুদ্ধে বিভ্রান্ত করেছিল এই আলিমরা ছিলেন সুনার অনুসারী এবং লোকজন তাদের দিকেই ফিরছিল আর জাহমিয়ারা চাচ্ছিল লোকজন তাদের দিকে ফিরে আসুক ওলামাদের কাছে তাদের উৎখাত হবার খবর পৌঁছালো এবং আরো খবর হয়ে গেল যে এখনই চলে যেতে হবে এই অবস্থায় দোয়া করা ছাড়া তাদের আর কিছুই করা ছিল না সময়টা ছিল পাঁচশো পঁচানব্বই হিজড়ি মহারম মাসের উনিশ তারিখ সালাহ আদিনের ছেলে অন্যান্য দিনের মতো শিকারের জন্য বের হয়ে গেল এবং যারা তাকে বিভ্রান্ত করেছিল তারা বেশ আনন্দিত হয়ে গিয়েছিল তারা শান্তিতে ঘুমিয়ে পড়েছিল এই মনে করে যে সব শেষ হয়ে গেছে কিন্তু তখনও আল্লাহর বান্দাদের মধ্যে একটি দল অথবা একজন নিদ্রাহীন রজনীতে মহান আল্লাহর দরবারে দোয়া করেছিল যখন সে মনের আনন্দে শিকার করছিল হঠাৎই একটা নেকড়ে এসে তার ঘোড়াকে তাড়া করল এবং এতে করে ঘোড়াটি ভীত হয়ে পড়ল এরপর ঘোড়াটি তাকে ঝাঁকি দিয়ে ফেলে দিল এবং সে সরাসরি নেকড়ের মুখে গিয়ে পড়ল নেকড়েটি তাকে চিবিয়ে খেয়ে ফেলল যখন ঘটনাটি চারপাশে ছড়িয়ে পড়ল সেই হকপন্থী হামবালি আনিনগণ পুরো শাম এবং মিশরে ভীষণ শ্রদ্ধা ও সম্মান অর্জন করলেন তারা চক্রান্ত করছিল এবং আল্লাহ কৌশল করছিলেন নিশ্চয়ই সর্বশ্রেষ্ঠ কৌশলী সুরা তিরিশ ওসাল আয়লা মোহাম্মদ ওয়া আলাহ আলহাবিহাল আলহামদুলিল্লাহ রেঞ্জ মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন ডবল অথবা ফেসবুক পেজ ডব ডবল অথবা ইউটু চ্যানেল ডবল ডব